আব্দুর রহমান ইবনু আবুল আইলা রহমতুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার তারা হুজাইফা রাজিয়ালাহ এর কাছে উপস্থিত ছিলেন তিনি পানি পান করতে চাইলে এক অগ্নি উপাসক তাকে পানি এনে দিল সে যখনই পাত্রটি তার হাতে রাখলো তিনি সেটি ছুঁড়ে ফেললেন এবং বললেন আমি যদি একবার বা দুবারের অধিক তাকে নিষেধ না করতাম তাহলেও হতো অর্থাৎ তিনি বলতে চাইলেন তাহলেও আমি এমন করতাম না কিন্তু আমি রসুলুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তোমরা রেশম বা রেশমজাত কাপড় পরিধান করো না এবং সোনার উপার পাত্রে পান করো না এবং এগুলার বাসনে আহার করো না কেননা দুনিয়াতে এগুলো কাফিরদের জন্য আর আখিরাতে তোমাদের জন্য